السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمله ونستعينه ونستغفره ونؤمن به ونتوفل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يؤمنه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ন্ন হিল ম্ড্য৅ ম্ন ও্দে এলেে হার ও্ল্য্ল্ল আর আর মূ৓য�েো আই্ল আর আর আর আা আট ম্ল্য্ল্লেে আজা ই্ল্লের আন আন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يرئب الله الأمثال آمنت بالله صدق الله العلي العظيم আয়াত করলাম এই মুক্তারাম হাজরিন আখলা সম্পর্কে বলেছে মানুষের সাথে মানুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত আর ওই আচরণটা মানুষ একজনকে আরেকজন করলে রব্বুল আলমিন তাকে কি বিনিময় দিবেন এই সম্পর্কে বলেছে এক গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে ইরশাদ করেন ইমানি কামেল তাহলে প্রথম কথা হচ্ছে একজন মানুষ মুমিন। কিন্তু তার ইমানটা কামেল কিনা এটার পরিচয় বহন করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কার ইমান কত কামিল পরিপূর্ণ এটা নির্ণয় করার মাপকাঠি কী যে আমার ইমানের কত মর্যাদা আমার ইমানটা কত মজবুত কত উপরে এটা আমি নির্ণয় করব কিভাবে। تر রসুল্লাহ تو, تو تو کامل اخلاق চমৎকার সুন্দর তার ইমান ও তত কামে আখলা দিয়ে চরিত্র দিয়ে মানুষকে যেভাবে জয় করা যায় আল্লাহকে যেভাবে জয় করা যায় অন্য কিছুতে এটা সম্ভব না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে আমাদের মধ্যে নামাজ عبادت ইবাদত সব কিন্তু সম্পর্ক সৌহার্দ্রতার সম্পর্ক একটা ভাল আচরণকার সাথে এটা ইমানের এক গুরুত্বপূর্ণ বিষয় আম রসুল করিম সাল্লাহ মদিনা জয় করেছেন যুদ্ধের মাধ্যমে না রসুল সাল্লাম মদিনা জয় করেছেন আখলাকের মাধ্যমে রসুলের চমৎকার আখলাকের খবর শুনেই মদিনাবাসী নিজেদেরকে সঁপে দিয়েছেন রসুলের কাছে অস্ত্র নিয়ে এসে মদিনাকে জয় করেন নাই তো ইসলামের সবচেয়ে বড় ঘাটি যেটা তৈরি হয়েছে এটা আখলাকের মাধ্যমে তৈরি হয়েছে তলোয়ারের মাধ্যমে না বল প্রয়োগের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে একটাই সেটা হচ্ছে চমৎকার আচরণ আখলাপ কিন্তু এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আশ্চর্য নামাজ পড়ে এবাদত সব করে কিন্তু মানুষটাকে লোকজন ভয় পায় আজির এই লোকটা ভালো না তার থেকে ক্ষতির সম্ভাবনা আছে সে বসে বসে খালি মানুষের সমালোচনা করবে মিথ্যা কথা বলবে বদনাম করবে একটা মানুষের মোনাফিক হওয়ার লক্ষণ একদম নিচু তার আফলাকাল আল্লাহর দোয়া করতেন নিজের চেহারা দেখলে এত সুন্দর চেহারা আল্লাহ তানাইছেন কি দোয়া করতেন আল্লাহ আল্লাহকে আমার রূপ চমৎকার রূপে আমাকে তৈরি করেছেন আমার চমৎকার রূপ দিয়েছেন আপনি বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন আপনি আমাকে চমৎকার আখলাকও দান করেন চমৎকার আখলাকের জন্য আল্লাহ হাসবাহ কাছে রসুল দোয়া করতেন রসুলের আখলাক এত চমৎকার হওয়া সত্ত্বেও বিষয়টা রসুলের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল যে রসুল আবার দোয়া করতেন দেখেন অন্বি আলী সালাতামের কাছে যখন নবুয়তের প্রমাণ চাইল তার উন্মত নবী তার প্রমাণ দেন কেউ উঠনি আনল কোট উঠনি প্রমাণ দেখায় জন্মান্ধ তাকে ভালো করে দেখা ঈদুল আমিনবী হ্যাঁ কুষ্টরোগী তাকে ভালো করে দেখায় ঈদুল আমিনবী মৃত মানুষকে আল্লাহর হুকুমে দাঁড়াইতে বলছে ওই মৃত মানুষ জীবিত হইস প্রমাণ দিল জাল্লার নাবি করিম সাল্লাম যখন নবুয়তের দাবি করেন তখন যারা কাছে প্রমাণ চেয়েছেন রসুল কি বলছেন রসুল তখন এমন কোন মজেজা দেখেন নাই যে মজেজা আর নিজের নবুয়তকে প্রমাণ করবেন রসুল কি বলছেন রসুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাজেদা হচ্ছে যে যে এত বছর তোমাদের কাছে ছিলাম আমাকে তোমরা কেমন পয়সা আমার রাখলাম এই জায়গায় আসা কাফরা কোনো কথা বলতে পারেন জাদুকর বলছে কিন্তু রসুল মিথ্যা বলে এটা কখনো বলে নাই আপনি জাদুকর আপনি পাগল ইনাকা সবই ইনাকা সাহির এই কথাগুলো বলছে কিন্তু আপনি মিথ্যা কথা বলেন এটা বলে নাই কি বলেছেন দেখা তাদের সকলের স্বীকৃতিটা মানুষ হিসাবে আপনার কোনো তুলনা নাই এই আখলাখ দিয়ে রসুল তার নবতের প্রমাণ দিছে তাইলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় কাফেররা। রসুল করিম সাল্লা সাল্লাম যখন হুকুম পাইলেন আল্লাহ যারা আছে তাদেরকে রসুল যখন সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন আব্দুল মুতালিম ইয়া বনি হাশিম এইভাবে যখন ডাকতে ছিলেন রসুল বিভিন্ন কবিরা পুত্রের নাম ধরে ধরে রসুল যখন ডাকছিলেন তখন সবাই যখন আসছেন রসুল কি বলছেন রসুল সাল্ল্লা আলিয়াল্লাম এই আখলাকের বিষয়টা এই সামনে আছে যে ভাই আমি যদি বলি পাহাড়ের ওই পাশে দুশ্মন আমার কথা বিশ্বাস করবেন কিনা তো সবাই এক কথাই তো বলেছে সারা জীবন আপনি আমাদের সাথে কোনো মিথ্যা বলেন নাই তো এখন কেন বিশ্বাস করব না কি বুঝেন রসুল কোনো মজ্যাদা দেখায় এক কথা বাস্তবায়নের চেষ্টা করেন নাই আমি যা বলছি হচ্ছে যখন তার স্বামীর সাথে হাবসায় হিজরত করে চলে যায় আবি ইথোপিয়া ইউরোপ্রিয়া ওই সমস্ত অঞ্চল যেটা তখন সেখানে তার স্বামী আবার নাসড়া হয়ে যায় ওই জায়গার নাসওরাদের প্ররোচনায় তখন হাবিবা রদিয়াল্লাহ আনহা একদম অসহায় হয়ে যায় যে ইসলাম কবুলের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসছেন মক্কা থেকে সহায় একমাত্র ওই স্বামী আর এখন স্বামীও বেইমান হয়ে গেল ইসলাম ত্যাগ করছে এখন আপন ছেড়ে আসলো। নিজের বাবা নিজের বড়ো দুশ্মন শত্রু আবু সুফিয়া স্বামীও নাই তো এই মহিলার কি অবস্থা এই কঠিন জিন্দিগি যখন তিনি অতিবাহিত করছিলেন তখন ওই আবি বাদশাহ বাদশাহি যার আসহামা যার নাম নাজাসি রসুল করিম সাল আলী আসাল আবু সুফিয়ানের কাছে যখন উম্মে হাবিবাহ আনহার বিয়ের খবর পড়ছে যে রসুল করিম সাল্লাম তার মেয়েকে বিয়ে করতেছেন তখন আবু সুফিয়ান যে মন্তব্য করেছে এটা পুরা কোরাইজদের মন্তব্য পুরা কোরাইজদের অভিব্যক্তি এটাই তাদের দিলের বিশ্বাস ইমান কবল করে নাই কিন্তু রসুলকে তারা কি মূল্য দিত আখলাকের কারণে আর কোথাও হইতে পারে কেন কিসের কারণে আখলাকের কারণে রসুল তার আখলাক দিয়ে সকলের মন জয় কিন্তু ওই যে ভিতরের এক গুমরাহী এক গোড়ামি যে আমার আপন জন আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী যে মূর্তির পূজা করছে এখন সেটা ছেড়ে দিব ওটা কি হতে পারে আমাদের অধিকাংশ বিধাবুলো এখনও সমাজে প্রতিষ্ঠিত শুধুমাত্র ওই বাপদাদারা করে গেছে অমুক পীর সাহেব করছেন অমুক বুজুর্গে করছেন তারা কি না বুঝে করেন কোরআন হাদিস তারা কি কম বুঝেছে ও মারানা সাহা ডিজিটাল মৌলবী বলে আমাদেরকে খুব বেশি বুঝেন আপনারা আজিব তামাশ তো বাপ দাদারা যা করছে আপনিও তা করবেন এই কথা তো মক্কার প্রায়শরা বলতো এই কথা তো ইয়াহুদিন আসাররা বলতো ইদিন আমাদের বাপদাদাকে আমরা এরকমই পেয়েছি যে তারা মূর্তির পূজা করে তারা এটা করে সেটা করে আমরা ছাড়বো না এটা বহুবিধ সম্পর্কে যখন কথা বলি তখন এটাই বলে মানুষ যে সারা দুনিয়ার মানুষ করে আসতেছে দুনিয়ার মানুষ করে আসতেছে বাপদাদা তুদূরকে দেখে আসছে করে আসছে দেখছি করছে তার হাজার হাজার মুড়িদ লক্ষ লক্ষ মুড়িদ তিনি কি ভুল করেন এত বড় পীর সাহেব কে করলো কে করলো না এটা তো আমার দলিল না ভাই আমার কিনা তিনি লক্ষ লক্ষ মুখের পীর শয়ান তো এর চেয়ে বড় পীর শতানের মুড়ি তো ওই পীরের মুড়িদের চেয়ে আরো বেশি দুনিয়ায় শয়তানের মুড়িৎ বেশি না ভালো মানুষ বেশি বলে শয়তানের মুড়িৎ বেশি কোরআনে কেরিমের বহু জায়গায় আসছে বলে অধিকাংশই বুঝে না অধিকাংশই জানে না বহু জায়গায় এই আসছে সেখানে এই প্রমাণ সামনে আনা এটা একটা বোকামে যাই হোক হজরত রসুল করিম সাল্লামে ওই চমৎকার আখলাকের কারণে বহু মানুষ মুসলমান হয়েছে কাফেররা মুশ্রিকরা রসুলকে বিশ্বাস করতো না কিন্তু তার আখলাক সম্পর্কে তাদের দিলের মধ্যে বিশ্বাস ছিল যে এর চেয়ে ভালো মানুষ আর হয় না কিন্তু মুসলমান রসুলের ওই আখলাক এই সবচেয়ে বেশি সামাজিক যে চা উচ্চরণ সামাজিক আচার আচরণ এগুলো থেকে মুসলমান এত বিছায়া এত পিছায়া যা আমি মুসলমান কিনে সন্দেহ লাগে আমাদের আখলাক আখলাক কে কিতাবে আমরা তিন রকম পেয়েছি এক আখলাকের নাম হচ্ছে ফরুখ হাসানা যেটা যেটা প্রশংসনীয় আশংসনীয় আচরণ ব্যবহার এটা আল্লাহ তার এই দিচ্ছেন সেই প্রশংসনীয় ব্যবহার হচ্ছে সমান সমান তুমি আমাকে যা করবা আমি ততটুকু করার অধিকার আছে করুকুম আসছে ইমান সমান সমান রাখা এটা অধিকার আছে এটা ইয়াহিদের মধ্যে ছিল আর নাসারাদের স্বভাব ছিল যে তারা তাকে হাসানা বলে সুন্দর এটা হচ্ছে ক্ষমা যে আমি তোমাকে একটা অন্যায় করলাম একটা থাপ্পট দিলাম আমি মাফ করে দিলাম আরেকটা গাল পেতে দাও যে আরেকটা দাও তোমার ভাল লাগে এটা হচ্ছে নাসারাদের শরীয়ত তাদের স্বভাব না এটা তাদের শরীয়ত তাদের শরীয়ত এরকম ছিল যে কেউ তোমাকে আঘাত করলে তুমি তাকে মাফ করে দাও নাই না মুসলমানদের আফরাকের নাম হচ্ছে খুলকা আজিমা মহান চরিত্র উদাহরণ বিভিন্ন আয়াত এক জায়গায় রব্বুল আলমী নিঃশ্বাস করছেন করে দেন মাফ করে দেন তার দিক থেকে মুখ ফিরে আনেন মুখ ফিরে আনেন মানে প্রতিশোধ পরায়ণ হেন না আর জন্য আল্লাহর কাছে মাফ চান মুসলমানের দায়িত্ব খালি মাফ করি শেষ না মুসলমান হলকা আজিমা যেটা উত্তম চরিত্র মহান চরিত্র উত্তম না মহান চরিত্র রসুলকে যেটা আল্লাহ তারা দিয়েছেন এখন মুসলমানদের জন্য এটাই কর্তব্য যেহেতু রসুল কেলা এই চিত্রের উপর রেখেছেন আল্লাহ বলছেন চরিত্র আমার আরো বেশি দায়িত্ব খালি মাফ করলে হবে না তার জন্যে আল্লাহর কাছেও মাফ চান যে আল্লাহ তাকে আপনি হেদায়ত দিয়ে দেন তাকে আপনি ভালো করে দেন শুধু কি তাই হুম একই প্রথম হচ্ছে নিজেদের কোন ব্যাপারে তাকে মশওয়ারায় সামিল করে মানি কিভাশ্রী কেরাম বলেন যে এর অর্থ হচ্ছে সে যখন তোমাকে কষ্ট দিবে তখন তো তোমার সাথে তার দূরত্ব তৈরি হবে তখন নিজেদের কোনো কাজ কারবারে তুমি তো তাকে ডাকবা না আল্লাহ তালার হুকুম হচ্ছে যে না সম্পর্ক যেন নষ্ট না হয় অসাফির হুমফিল সে তোমাকে কোনো কষ্ট দিলে মাফও করো আল্লাহর কাছে তার জন্য ক্ষমাও চাও আবার তোমাদের নিজস্ব কাজ কারবারে তাকে সামিল করো কি কোন বিষয়ের মশওয়ারাও যদি করতে হয় সেখানেও তাকে রাখো সেজন্য বুঝতে না পারে যে তাকে তুমি দূরে ফেলে দিয়েছো এটা হচ্ছে ইসলামের সুন্দর এটার নামই হচ্ছে ফোলকা আজিমা এটার নামই হচ্ছে মহান চরিত্র আছে আমাদের অবস্থা তো যদি থাকে তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ যার আখলা যত সুন্দর তার ইমানও তত উঁচা এখন আমি কতটুকু মাফ করতে পারি আমি কতটুকু মানুষকে আপন বানাইতে পারি না সামান্য বিষয়ে কাউকে দূরে ঠেলে দেয় আমি কতটুকু পারব না ইনশাল্লাহ আমি তো জানি আমার নামাজের ফজিলত্ব বর্ণনা করেনা বহু মৌলিমিশাহ আসেন আলহামদুলিল্লাহ রোজার ফজিল অন হবে না পড়লে কি হবে সব হবে এগুলা পড়নে বলা এগুলোর উপর চলনে বলা বহু মানুষ দুনিয়ায় আছে কিন্তু এই বিষয়গুলো থেকে সে বঞ্চিত হওয়ার কারণে সে নামাজ রোজা করা সত্ত্বেও জাহান্নাম মুখী আমার কথা না হাদিসের কথা আর মহিলা সম্পর্কে রসুলকে জিজ্ঞেস করা হয়েছে তো একজন সম্পর্কে জিজ্ঞেস করছেন কি অবস্থা জান্নাতি না জাহান্নামী সাহাবা কারণ জিজ্ঞেস করছেন রসুল তার গায়েব জানেন না যে রসুল বলে দেবেন জন্নাত না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী আর রসুল আলাম দেখে বলবেন যে সে জান্নাতের কাজ করলো না জাহান্নামের কাজ করল তু সাহাবাহ কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ সে নামাজ রোজা সব ঠিকঠাক মধ্যেই করে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তার প্রতিবেশীর সাথে আখলাপ কেমন ছিল চাল চল মুঠা কেমন ছিল বলে এটা তো সুবিধাজনক ছিল না রসুল সাল আলহি সাল্লাম বলেন সে জান নামে নামাজ রোজা সব ঠিকঠাক করা সত্ত্বেও রসুল বললেন সে জান নামে যাবে কারণ ওই প্রতিবেশীর সাথে তার আচরণ যেহেতু করা তাহলে সে জান্নাতি মানুষ না জান্নাতি মানুষের আচরণ প্রতিবেশীর সাথে খারাপ হইতে পারে আরেক মহিলা তার সম্পর্কে জিজ্ঞেস করলে রসুল বলছেন তার খবর বলো পাবন ছিল না সাথে আচরণ চমৎকার সে তো জানি কেন একটা বিষয় চিন্তা করা দরকার কেন নামাজের খুব মানে সূক্ষ্ম বিষয় এটা বুঝার জিনিস একটা চাপায় দেওয়ার জিনিসটা আপনিও বুঝেন জিনিসটা নামাজের সম্পর্ক আল্লাহর সাথে আর প্রতিবেশীর সাথে যার আচরণ সুন্দর রসুল মনে করছেন যে এই জায়গা মাফ পাওয়ার সুযোগ যেহেতু সে হয়তো আল্লাহর হক নষ্ট করছে আল্লাহ তোরা মাফ করে দিতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর হক ঠিকই আদায় করছে কিন্তু বান্দার হক নষ্ট করছে এই জায়গায় তো আল্লাহ মাফ করবেন না এটা তো আল্লাহ এই জন্য রসুল একজন জান্নাতি আর একজন জান্নাত সোজা হিসাব হাজরত রসুল করিম সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসে প্রতিবেশী এবং আপনজনের সাথে আচরণের ব্যাপারে খুব চমৎকার চমৎকার হাদিস তো আমাদের সামনে আছে এগুলো তো খোঁজখবর নয় আমাদের সবে কদরের ফজিলত সম্পর্কে তো খুব জানি আমরা খুব জানি না সবে কদর লাহ লাতুল কদরই খাই উম্মিন আল ফিসার হ্যাঁ সবে বরাত না সবে কদরের কথা বলতেছি যে হাজার বছরের চেয়ে বেশি মূল্য আল্লাহর কাছে সে রাতের তাই না এটা তো সবাই জানি সুরা কাদের যারা পড়ি বা রমজানে ওই লহিলে কদরের ফজিলত আলোচনা হয় সাতাইশা যখন খতম হয় তখনও আলোচনা হয় হ্যাঁ বেজর রাত্রিগুলোতে আমরা সবে কদর তালাশ করি কদরের রাত তালাশ করি কারণটা অনেক দামি করিম হচ্ছে আল্লাহ আল্লাহ রাতে মাফ করবেন না তা আমার আর আপনার এই সারা হাজার হাজার বছরের এবাদতের ফজিলতের আশায় আল্লাহর কাছে আমি বসে থাকলাম অথচ আল্লাহ উপর থিকা ওই লাইন বিচ্ছিন্ন এই যে কারেন্ট চলতেছে এটা একটা মেন লাইনের সাথে সম্পর্ক আছে না এখন ওই যদি ওই কাট খোলা থাকে মেন লাইন যদি অফ করা থাকে আর আপনার সুইচ যদি সবগুলাই দিয়ে রাখেন ফ্যান একটাও চলবে তা আমি আপনি সারা রাত আবাদত করলে লাভ কি মেন সুইচ তো বন্ধ আল্লাহ তো বলছেন তোমাকে আমি মাফ করব না লাভটা কি এই জায়গাটাই বুঝি আমরা এই বিষয়টাই বুঝি লম্বা লম্বা দাড়ি এই বড় জুব্বা এই করো পাখি আর অ দেখলে তো মনে হয় যে নবের দরজা যদি খোলা থাকতো এই ব্যক্তিও রবি কলিজায় আঘাত দেওয়ার মতো এইরকম কথা যদি বলে এই জিব্বার টেনে ছিঁড়ে ফেলবে দাল জাননাতে যাওয়ার আশা এই নামাজ এই রোজা এই হজ সব বেকার যাবে সব বেকার যাবে কোতায় কবুল হবে এটা আমার কথা তার জন্য জান্নের ফসলা হয়ে গেছে কিন্তু ওই পৌষ রাত ওই জায়গায় ইমিগ্রেশন জান্নতে যাওয়ার ইমিগ্রেশন ওখানে গিয়ে আপনাকে আটকায় দেওয়া হবে যে ব্ল্যাকলিস্টে আপনার নাম যেতে পারবেন যাওয়া যাবে তো টিকেট কাটলি লাভ কি ভিসা লাগলেই লাভ কি আপনি তো ব্ল্যাকলিস্টে রসুল বলেছেন যারা মানুষের নামে বদনাম করে যাদের আখ লাভ নষ্ট হাজার আমল করুক তার জন্যে জান্মাতের ফয়েসালা ভিসা তো লেগে গেছে ভিসা লাগার পরেও সে আটকা যাবে ওই ফুলস রাতের গোড়ায় যতক্ষণ না পর্যন্ত যার গ্রিমত করা হয়েছে তিনি মাফ না করবেন কত ভয়ঙ্কর কথা অথচ এগুলোর কোনো পাত্তাই নেই হয় আশ্চর্য সামান্য আপনজনের সাথে সামান্য কথা কাটাকাটি হতে পারে সামান্য সামান্য বিষয় নেয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেবে আরে আজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কেমন কথা এটা ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন আত্মীয় স্বজন সম্পর্ক অনেকে আমাদের কাছে এই প্রসঙ্গটা আনেন যে হুজুর আমার কি দোষ তিনি তো আমার সাথে সম্পর্ক রাখতে চান না তা আমিও রাখি না তিনি বিচ্ছিন্ন করেছেন আমিও বিচ্ছিন্ন করলাম जाज क्योंकि रसुलर आखलाक रसुल बोलें सिलमान कत आख तुम सम्पर्क जुड़वा जो तुम्हारे सम्पर्क कैटअप कर मुसलमान तुझे जा रसुल तुम्हारे मध्य आलमान कत आख अरे भाई जे व्यक्ति तुम्हारे सम्पर्क रख्ते तो संपर्क आते काटाटी प्रश्न कि সম্পর্ক জোড়া লাগানোর প্রসঙ্গ তো তার সাথে এটা তো খুব সহজ তার সাথে আলাপ করতে হবে এটা তোর শরীরাই খালি সম্পর্কটা ছিন্ন না এটা বুঝাইলে হইল সালাম কালাম তার বিপদে দৌড়ে যাওয়া আগে যাওয়া আ এটাই তো আমাকে আয়া শিক্ষা দিস মাফ করতে হবে তার জন্য দোয়াও করতে হবে নিজেদের কাজ কারবারে তাকে সামিলও করতে হবে ওয়সা ফিল আম গুরুত্বপূর্ণ বিষয় মশওয়ারা পরামর্শ কার কাছে চায় যার উপর আস্থা আছে মানুষ পরামর্শ কার কাছে চায় যার উপর আস্থা আছে যাকে আমি আপনার ভাবি আল্লা তাহলে তাকে তো মাফ করবাই তার জন্য আল্লাহর আপনার দেওয়া উচিত তুমি আমার দূরের কেউ না এই দেখো আমি তোমাকে আমার পরামর্শের মধ্যে ডেকে নিয়ে এটা কেন করব না আমার আপনার পরিচয় কি না সব মমিন ভাই ভাই ভাইয়ের সহযোগিতা আসবে দুনিয়ায় এটাই নিয় সেটা নবুয়ের কাজে হোক দুনিয়ার কাজে হোক ভাইকে লাগবেই আমার ভাই লাগবে আমার জরুরতামকে হুকুম করছেন ইউনা হু তহা যে ফেরাউনমান তার কাছে যাওক তাকে দিনের দায় আবাদ দাও আল্লাহ তালা যখন হুকুম পাঠাইছেন হজরত মুসা আলহিৎসালাম আল্লাহর কাছে কি দোয়া করছেন রবিসি আমরা পড়ি না দোয়া ওনার জবান একটু সমস্যা ছিল ওই যে আগুন মুখে ফেলছে ফের আউনকে তো ফেরাউন তো মারা ফেলবে মুসা সাল্লাহ সাল্লামকে মুসা আলাই সাল্লাম তো বড়ো হয়েছেন কার ঘরে কার ঘরে রাউনের ঘরে রাউনের ঘরে বড় হয়েছে আ হতরত মুসা আলহিহি সাল্লা সাল্লাম যেই সময় হয়েছে ওই সময়ে রাওয়ণের স্বপ্ন দেখছে যে তার রাজত্ব শেষ হয়ে যাবে তো গণকদের কাছে এই ব্যাখ্যা চাইছে তো গণকরা বলছে এই বনি ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তি আসবে যে আপনার এই রাজত্বকে শেষ করে দেবে তো এরপর সিদ্ধান্ত হয়েছে যে যত ছেলে জন্ম নেবে সব শেষ সব ছেলেদেরকে মেরে ফেলবে এখন যখন এইভাবে গণহারে ছেলে হত্যা শুরু হইল তখন উপদেষ্টারা পরামর্শ দিল আপনি যদি এভাবে ছেলে মারতে থাকেন আমাদের পরবর্তী জেনারেশনরা কাজ করাইবে কাদেরকে দেয়া এই বড় বড়ো কঠিন কঠিন কাজগুলো কারা করবে তখন আমরা কাজের লোক কই পাব। তো ফেরাউন তো মগা মগা ওই উপদেষ্টাদের কাছে পরামর্শ চাইছে তাইলে কি করা কি করা তাইলে আপনি এক বছর মারেন এক বছর রাখেন এক বছর ছেলেদেরকে হত্যা করবেন এর বছর ছেড়ে দিবেন আল্লাহর হুকুম আল্লাহ যাকে রাখবেন তাকে যেই বছর হত্যার সিদ্ধান্ত কিন্তু মুসার সালাতাম যখন জন্ম নিলেন মুসারে সাল্লা মা এবং তার বোন পুরাণে কেন আসছে জান্লা তালা মার দিলের মধ্যে ওইটা এলহাম করছেন আপনি এই কাজটা করেন মুসা আলি সাল্লামকে করে তাকে নদীতে ভাসাইয়া দেন আল্লাহ হেফাজত করবেন এটার একটা ব্যবস্থা এই নামটা মূসা আল্লি সালাতাম কেউ কেউ এই নামটাও ওই ঘটনা থেকেই মু এটা পানি মু এটা ইব্রাহী ভাসায় আরবি তো হচ্ছে মা আরে এই ভাষা হচ্ছে মু এবং বক্সের মাধ্যমে যে ব্যক্তিকে আল্লাহ তেফাজত করছেন হচ্ছে এটা কারো কারো ব্যাখ্যা এটা এরকম খুব মজবুতির সাথে বিশ্বাস করতে হবে এটা দরকার নাই আমরা পেয়েছি তার সিরিয়ার কিতাব তার মা ভাষায় দিছেন আল্লাহ ওই বক্সকে আনতে আনতে ফেরাউনে ঘাটে না ভেজেছেন ফেরাউনের ছেলে নাই বাচ্চা মধ্যে ফেরাউন তো সহ্য করতে পারে না আগে মানুষ এটাকে বিচার করবে তখন আসিয়া রদি আল্লাহ আনহা বলছে বাচ্চা মানুষ কি বুঝে কি বুঝে বলে সে বুঝে কিনা পরীক্ষা হবে স্বর্ণ রাখা হবে আগুন রাখা হবে যদি সে স্বর্ণ ধরে তাহলে বুঝতে হবে মত নদী বাচ্চা সব বুঝে ঠিকঠাক আছে যাতে মাতাও তালে ঠিক একটা কথা আসে না আর যদি আগুন ধরে তাহলে বুঝতে হবে ওই চকচক দিঘা ওইটাই ধরছে সে বাচ্চা বুঝে না আল্লাহামকে আল্লাহ হেফাজত করবেন মুসা আলাইসাল্লাম আগুন ধরে মুখে নিয়েছে এই জন্যে মুসাআ সালাতামের জীব পড়ে গেছে কথা মধ্যে জড়তা ছিল স্পষ্ট ছিল না এই জন্যে মুসাআ সালাতাম আল্লাহর কাছে দোয়া করতেন কাজকে সহজ করে দেন জবানের জড়তা আপনি খুলে দেন জবানের জড়তা খুলে দেন এই আমরা আমাদের ছাত্রদেরকে বলি যে চার প্রচারণার জন্য ভাষায় কথাবার্তা বলা শিখা এটা এটা নবীদের একটা বিষয় করছেন আল্লাহ আমার মুখের জড়তাটা খুলে দেন যেন আমি বলতে পারব এই বলতে পারা এটা আল্লাহর কাছে চাওয়াত তাহলে বুঝা গেল এটা একটা নিয়ামত এটা আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহর একটা নিয়ামত এটা কাজে এটা অর্জন করার জন্য মেহনত করা দরকার ভালো বক্তব্য শিখা দরকার এই উদ্দেশ্যে যে মানুষ আমার কথাগুলো গ্রহণ করবে উল্টা কথা বললে তো মানুষ শুনবে না দিনের জন্য এটা শিখা বাচ্চাদেরকে আমরা বলি যাই হোক তো সেখানে আরেকটা দোয়া করছেন আল্লাহ সব ঠিক আছে জড়ো দূর করে সাথে আমার कार्यक्रम चाले आल्ला चायसूसम हारुन आल सलामेर नबूव के आल्ला चायर दिन ही क्षेत्र তো সমাজে চলার জন্য একজন ভাইয়ের কত জরুর সামান্য বিষয় ভাইকে দূর করে দিবেন। সামান্য বিষয় নিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এটা মুসলমানের কাজ না এটা আফ্লা কাজ বুমিনের কাজ হবে ছোটো খাটো ভুল ত্রুটি করলে তাকে আপনায় আনেওয়া আপনায় আনেওয়া হ্যাঁ আমাদের সমাজে অনেক ভাইরাও সেই সুযোগ নেয় আমাদের বিশেষ আমি নিজেও তো ভুক্তভোগী আমাদের সাথী যারা আছেন জানে ভাইরা অনেক কষ্ট দেয় দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও ছায়া দিয়ে রাখছি বাবা নাই আমি তো সব কষ্ট দেয় আবার আসে আবার যায়। এই রকমও যদি হয় নিরাপদ দূরত্বে রায়খা তাদেরকে ছেলে না দেওয়া এটা আমার আমার মুসারা অনেক ভাই আছে ক্ষতি করতে চায় সুযোগ নিতে চায় এইরকমও যদি কারো থাকে তাহলে নিজেকে নিরাপদ রাইখা তাকে নিরাপদ দূরত্বে রাইখা সম্পর্ক ছিন্ন না করা সম্পর্ক ছিন্ন না করা এটা কোনোভাবেই করা যাবে না হ্যাঁ তার থেকে নিরাপদ দূরত্বে থাকত সে আমার কোনো ক্ষতি না করতে পারে হ্যাঁ সেজন্য আমার জন্য মুসিবতের কারণ না হয় এটা খেয়াল রাখা আবার ওই ওয়ার্ড নিজের মুসিবতের মধ্যে আমার না দাও আমার আছেন এখানে মুসিবতে বসতেন তার উদ্দেশ্যে এই কথাটা বলা তিনি ভাইকে নিয়ে খুব মুসিবতে আছেন তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য ভাই প্রস্তুত হয়ে গেছে আবার এই ওয়ার্ড শুনে যেন তিনি আবার ওই ভাইকে ব্যবসা প্রতিষ্ঠানে বসায় না হয় এই কথাটা বলতে নিজেকে মাহফুজ রাখা। নিজেকে নিরাপদ রাখা। ভাইয়ের সাথে সম্পর্কটা ছিন্ন না করা এটা হচ্ছে তার সাথে সম্পর্ক জুড়ে নাও এটা তোমার আখলাক হওয়া দরকার ও আফু যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এটা হচ্ছে মুসলমানের স্বভাব হওয়া দরকার হজরত রুসুল্ল করিম সাল্লাহ সাল্লাম বলেন আলহালকুয়াল মাহলুক হচ্ছেন আল্লাহর আহ্লু আয়াল আল্লাহর আহ্লু আয়াল আহ্লু আয়াল আমরা জানি পরিবার পরিজন আপনজন হ্যাঁ তো আল্লাহর তার পরিবার পরিজন নাই আপন জন নাই এটার মানিটা কি মানে হচ্ছে মানুষ নিজের ব্যাপারে অনেক মুসিবত সহ্য করে কিন্তু যখন পরিবার আক্রান্ত হয় তখন সে আর বরদাস্ত করে না এটা হচ্ছে ব্যাপারে মানুষ অনেক বিষয় সহ্য করে নিজে মজলুম হয় সহ্য করে কিন্তু যখন দেখে তার পরিবার আক্রান্ত হয়েছে তখন কিন্তু সে আর বরদাস্ত করে না সহ্য করে না এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহ তালা ওই কথাটাই আমাদেরকে বুঝাইতে চাইছে স্যার আমার মাহলুক আমার আয়াল আমার সাথে তাদের ওই আত্মীয়তার সম্পর্ক ওইটা না আল্লাহ তিনি কার ঔরস যা তার ঔরস থেকে কেউ জন্মও নেন নাই হ্যাঁ এটা আল্লাহ তালদাতের একটা বড় বিষয় যে আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই তিনি থেকে জন্ম এটাই আমরা বলি ক্ষুদা খুধা আল্লাহর কোনো নাম না আমরা বলি না আল্লাহ তালাকে খুদা এই জন্য অনেকে শব্দের উপর আপত্তি করে যে আল্লাহ তালা যে সমস্ত সুন্দর নামগুলো আছে যেগুলোকে আমরা আসমাউল হোসনা বলি আসমা উল হসনা আল্লাহর চমৎকার নাম ওই নামগুলো যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত যেগুলো কোরআন দ্বারা স্বীকৃত ওই নামই আল্লাহকে ডাকা ভিন্ন নামে না ডাকা এই জন্য বললে অনেকে আপত্তি করে। কিন্তু খুদাটা হচ্ছে এটা আল্লাহর নাম না এটা জেনে রাখেন খুদা এটা আল্লাহ তাল কোন নাম না না আল্লাহ তালার কোন মূল নাম না আল্লাহ তাল কোন গুণ বাচক না এটা আল্লাহ তালার একটা অবস্থা বর্ণনা এটা হচ্ছে ইউলাদের তিনি কাউকে যিনি নিজে নিজে আসছেন তাকে বলে ফার্সিতে খুদা খুদা এটা আল্লাহর নাম না কেউ যদি আল্লাহর নাম মনে করে বলে গুনাগার কেউ যদি খুদা আল্লাহর নাম মনে করে গুণবাচক হোক আর আসল হোক তাইলে সে কিন্তু কারণ হাদিসে আল্লাহ দেখানো মাথায় যেন আল্লাহ আল্লাহ আমি সংক্ষেপে বলে দিলাম খুদা যাই হোক এই কথাটা কেন বললাম যে আল্লাহ বলতেছেন যে আমার নাফুরমানি করো বান্দা আমি তোমাকে ছেড়ে দেই কিন্তু আমার নাফুরমানি করো ছেড়ে দেই কিন্তু মখলুক হচ্ছে আমার ইয়াল তোমরা যেমন তোমাদের পরিবার আক্রান্ত হয়নি ছাড় না এরাও আমার এয়ালের মতো পরিবার প্রয়োজনের মতো এরা যদি তোমার দ্বারা আক্রান্ত হয় আমি আল্লাহ ছাড়ো খুব কঠিন কথা খুব কঠিন কথা হজরত রসুল্লা করিম সাল্লাম এই সমস্ত কথার অনেক ব্যাখ্যা দিয়েছেন মজমার মধ্যে রসুল হাজির হয়ে গেছে যা জিজ্ঞেস করতেছেন এই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি বলে দিব সবাই চুপ হায় আল্লাহ কোন মুসিবত কারণ একটা আশঙ্কা আতঙ্ক যে ওই মানুষের মধ্যে আমি থাকলাম কিনা সবচেয়ে খারাপ লোককে বলে দিব সবাই চুপ কারণ এখন যদি বলে আর যদি কারো এই এজন্য সবাই ভয়ে আতঙ্ক চুপচাপ তিনবার জিজ্ঞেস করছেন পরে একজন বলছেন ইয়ারসুল্লাহ বলেন হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যাকে দেখলে অন্য মানুষ মনে করে এই লোকটা আমার খায়ের খা হিতাকাঙ্ক্ষী তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব না কোনো তার দ্বারা আমি উপকৃত হব এই রকম যদি কোন মানুষকে দেখলে কারো ধারণা জন্মায় বুঝতে হবে ওই লোকটাই সর্বোত্তম আর কাউকে দেখলে যদি তোমার এই আতঙ্ক লাগে যেই এই খারাপ একটু দূরত্বে থাকি নিরাপদ দূরত্বে থাকি আসে সমাজে এরকম বহু মানুষ আমি নিজেও ভয় পাই দেখলে একটু দূরে দূরে থাকি রকম সালামটা দিয়া যেন ওই যে ছেলেদা মা কেন্দ্রে আছি এরকম অবস্থা যে কোনোরকম নিরাপদ দূরত্বে থাকি কারণ কোনটা বলে ফেলে কারণ তার স্বাভাবিক এরকম দেখা হইলেই হুজুর কি বলবো হুজুর এই ওই মসজিদের ইমাম সাহেবের তো এই অবস্থা রকম একজন আছে আমার খুব জানাশোনা মানুষ তার সাথে যখনই আমার দেখা হবে তখনই তিনি ওই পাশের মসজিদের ইমাম সাহেবের এই সমস্যা ওই মসজিদে গেছিলাম হা কিনা আমার পড়াইল কীভাবে নামাজ পড়ে মানুষ তার পেছনে শুরু হইলো এই জন্য দেখলে আমি নিরাপদ ধরে থাকি কারণ আমি জানি যে সে শুধু পাশের মানুষের বদনামই করে না সে আমার বদনামী তাদের কাছে তার স্বাবি এটা তার স্বভাবই এটা আখলা কী এটা এই লোক জাহান নামে কোনো সন্দেহ নাই সে বলে মানুষ আমি তাহাজ্জুত পড়ি কান্না রাখতে পারি না হওয়ার পা ফলে যায় তাহাজুদের সময় আবার আমার মানুষকে আইসা আইসা বলে কিন্তু আমি কারণ তাকে আমি একজন মানুষ ভয় পাই আমি একা না এরকম তাকে দেখলে ভয় পায় বহু মানুষ থেকে আমি কথা বলে জেনেছি তাকে দেখলে মানুষ নিরাপদ রূপে চলে কারণ জানে যে লোকটার দাঁড়িয়ে আছে এই দাঁড়ির প্রতিটা গোড়ায় ফেরস্তানা শয়তাঞ্জলে তার আখলা কত খারাপ আমি জানি ও ভাই আমার এই নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ হয়ে যাবে যদি আমাকে দেখে কেউ ভয় পায় যে এই দ্বারা আমার ক্ষতি হইতে পারে তার জবান দ্বারা আমার ক্ষতি হইতে পারে তার হাত দ্বারা আমার ক্ষতি হইতে পারে আর রসুল তো বলেছেন তুমি মুসলমানিমিম আল মুসলিমি একজন মুসলমান তো সেই যার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এটা হচ্ছে মুসলমানের পরিচয় কিশোর মুসলমান আমি আমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ না আমার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ না আমি কিশোর মুসলমান আমি কিশোর মুসলমান ও ভাই দূরত্ব তৈরি না করা অনেক সময় আমরা দেখি মাস আলার এখতলাফের কারণে আপোষের মধ্যে দূরত্ব তৈরি হয় ঝগড়া হয় হ্যাঁ বিশেষ করে যারা মাঝহ মানে না ওই সমস্ত ভাইদের সাথে যারা মাঝহ মানে সমাজে যুবকরা বেশি আপোষের মধ্যে লড়াই হয় ঝগড়া হয় দূরত্ব তৈরি হয় না দিনের জন্যে দূরত্ব তৈরি না করা ঝগড়া না আমাদের আপোষের আলোচনা হইতে পারে হ্যাঁ তুমি এটা করো আমি এটা করি না সে তোমাকে দাওয়াত দিলে দিতে পারে তুমি তাকে দাওয়াত দাও আলিমদের কাছে পৌঁছাই দাও কিন্তু তার সাথে দূরত্ব তৈরি না করা ঝগড়া না করা আপন বানায় নেওয়ার মধ্যে কৃতিত্ব দূরে সরাইয়ে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই আপন বানাইয়ে নেওয়ার হচ্ছে আমার কৃতিত্ব আমি যাকে আপন বানিয়ে নিব বুঝতে হবে আমি তাকে পরাজিত করতে পারছি আর যে দূরে সরে গেল যাকে আমি দূরে ঠেলে দিলাম বুঝতে হবে আমি তার কাছে হেরে গেছি আল্লাহ রসুল সাল্লা আলী ও হাদিসের মধ্যে আরও তো বলেছেন অত্যন্ত চমৎকার কথাগুলো ভাই রসুল বলেছেন যে কেউ যখন কারো মুসিবতের জন্য আগায় আসে দিন কাকে বলে দিন দিন কি জিনিস আর দিনু অ্যান নসীহা ছোট্ট শব্দের ছোট্ট কিছু বাক্যের বক্তব্যের হাদিস এটা আর দিনু অ্যান নসীহা এক কথায় রসুল বলে দিছেন দিন কাকে বলে মানে কারো খায়ের খায় পড়া কারো ভালো চাওয়া মঙ্গল চাওয়া রসুল বলেন এটাই হচ্ছে দিন তুমি আরেকজনের মঙ্গল চাও সারাক্ষণ তোমার মাথার মধ্যে যেন ওইটাই ঘুরে যে আমি তার মঙ্গল চাই আমি তার মঙ্গল চাই তার কি করে একটু উপকার করা যায় আমার ভাইয়ের কি করে একটু উপকার করা যায় যদি এই রকম হয় কোন মানুষের স্বভাব আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন কেউ যখন কোন ভাইয়ের বিপদ থেকে মুক্ত করার জন্য আগায়া যায় তার একটা কষ্ট দূর করার জন্য আগায়া যায় আল্লাহ তাঁর থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে ঠেলে দেয় ভাই সুবাহ আল্লাহ তো পড়লাম আলহামদুলিল্লাহ তিন খন্দক মানে আমার আমার জন্য। আপনার জন্য তিন খন্দক মানে যদি তিন মাইলও হয় তাও তো আলহামদুলিল্লাহ কিন্তু রসুল তো ব্যাখ্যা দিয়েছেন আরো চমৎকার এক এক খন্দকের পরিমাণ হচ্ছে দুনিয়া থেকে আফমানের দূরত্ব যত এক এক খন্দকের দূরত্ব এত এই এইরকম তিন খন্দক দূরে জাহান নামকে সরাই দেন তাইলে একজন মানুষের উপকার করতে যাবেন না খালি সারাক্ষণ বসে বসে বিক্রি করবেন কিভাবে তাকে ফাঁসানো যায় কিভাবে সমাজে তাকে একটু বদনাম করানো যায় আপনার ফায়দাটা কি আপনার ফায়দা কী একজন মানুষের পিছনে যত লেগে থাকবেন আপনার থেকে জান্নাত তত দূরে চলবে এর উল্টাটা কি আসে রসুল যদি জাহ্নামকে এত দূরে ঠেলে দেন তাহলে তার উল্টা কাজটা যদি আপনি করেন উল্টা কাজটা উল্টা যে তার বিপদের জন্য যদি আপনি মুসিবত খালি বানান বসে বসে তাকে তাকে বিপদে ফেলার জন্য বদনাম করার জন্য তার পেছনে যদি লেগে থাকেন তাহলে যদি উল্টাটা হয় যে জান্নাত কেউ আল্লাহ আপাল ওইরকম তিন খন্দক দূরে ঠেলে দেবেন আল্লাহ তালা করতে পারেন ইচ্ছা করলে এটা হাদিসের নাই এই জন্য আমি বললাম না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন এটা এটা করতে পারেন অন্য হাদিসগুলো দ্বারা এটা প্রমাণিত যে জাহান নামী হবে যদি কেউ কারোর ক্ষতি করতে যায় ওই যে আতঙ্ক কেউ কাউকে দেখে যদি ভয় পায় যে তার দ্বারা আমার ক্ষতি হইতে পারে রসুল বলেছিলেন সে জাহান নামী সে জাহান্নামী একজন মানুষের জাহান নামি হওয়ার জন্যে এটাই যথেষ্ট হাদিসের কথা একজন মানুষের জাহান নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট তাকে দেখলে মানুষ ভয় পায় যে তার দ্বারা আমার ক্ষতি হতে পারে তার জাহান হওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহ হেফাজত প্রতিবেশীর সাথে যে কথাটা বলতেছিলাম দিন ওয়ান নসিহা আর কারো মঙ্গল চাওয়া কারো উপকার করতে যাওয়া হজরত রসুল করিমসাল্লাম বলেন ভাই যখন আরেক ভাইয়ের একটু আনন্দ দেয় একটু আনন্দ দেয় তার একটু উপকার করিয়া তার একটু বিপদ সরাইয়া দিয়া আল্লাহ তার একটা একটা অনেক না একটা একটা বিপদ সরাইয়া দিলেন একটু আনন্দ দিলেন আল্লাহ তার সাথে সাথে একজন ফেরস্তা তৈরি করেন তো নতুন করে একজন ফেরস্তা তৈরি করে এই ফেরস্তার কাজটাকে আল্লাহ আকবর এই হাদিসটা পড়ার পর এটা আমার কখনো চোখে পড়ে না আজ কি আকবার ওই ফেরিস্তা আল্লাহ তালা বানান নতুন করে একটা ফেরিস্তা বানান ওই আমলটটার কারণ শুধুমাত্র একটা আমল কি করছেন একজন মানুষের একটা মুসিবত হতো আল্লাহ তালার সাথে সাথে একজন ফেরিস্তা বানান যেই ফেরিস্তা তেয়ামত পর্যন্ত আল্লাহ তাল তেজবি তেহালিল পড়তে থাকে তার কাজই এটা আর অন্য কোনো কাজ নেই সে তেমত পর্যন্ত শুধু আল্লাহর তেজবি পড়বে তেহালিল পড়বে এগুলো কই যাবে এগুলো সব আপনার আমল নামে আল্লাহ তালা দিয়ে চিন্তা করা যায় চিন্তা করা যায় আশ্চর্য কথা এমন সুন্দর চমৎকার ফজিলত থাকা সত্ত্বেও মুসলমান কোথায় তুমি তাহাজুদের পিছনে ঘুরতে শুনিয়া সারা তাহাজুদ পড়লো আল্লাহ আমি একজন ফেরিস্তা বানায় দিব যে ফেরিস্তা কেমন পর্যন্ত তাজবি পড়বে আর ওই তাজবিগুলো তোমার আমি নামাই ওটা বলেন আপনি তাহাজুদ পড়েন তাহাজুদের বিরুদ্ধে আমার কথা না তাহজুদের ফজিলতের কথার উপরে আল বলেছেন ওরা ক্যারিমে আসছে এই সুরের মালা তাহাজের ফজিলতর কথা বলছেন চমৎকার কথা আমি ওটাকে মানা করতেছি না আমি বলতেছি কেউ যেন এটা কি দিন মনে না কর দিন অন্য জায়গায় दिन अन्य जैगे सम्पर्क आल्ला जिंदगी एकनाते गई रख मानूस एक नाई सारा जीवन तहजुदुर कथा एक वक्त फरजनम पड़े नाई तरुकर युद्ध मध्य घटना हुई घापसी गोलादी चपक युदी गोला बकरी चढ़ाए रस्ताय घाटे मुसलमान जख कल्ला चारोदिक ग्राओ करलो তখন ওই ইহুদির আসা যাওয়া করে এই রাখাল আসা যাওয়া করে বাইরে আসা যায় সে রাখাল মানুষ তার সাথে কোনো বিষয় নাই বকরি চড়ায় বাইরে তার দিলের মধ্যে খুব কৌতূহল যে এত বড় নেতা লিডার আরব থেকে আসছে আমাদেরকে মারতে একটু দেখে আসে গোলাম মানুষ তাই সে খুঁজে পায় না এটাই মুসলমানদের আমি আগেও একদিন বলেছি যে সাহবাহ কারাম রসুল সাল্লিয় সাল্লামের আখলাককে এমনভাবে নিজের বানায় আনিছিলেন কেউ সামনে আসলে বুঝতো না কোনটা নবী কোনটা সার আল্লাহ তো ওই হাবসি গুলাম আহিস বুঝতেছেন না কে নবী কে সার কে ওইদিডার যে বিশ্ব জয় করে বলতেছে তো তিনি নিজেই বলতেছেন আমি ঘুরতেছি তো দেখলাম এক জায়গায় জটলা লোকজন একজনকে কেন্দ্র করে মনে হয় আছে তো গিয়ে বুঝলাম ভাবে সাবে যে ইনি আরবের নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লি সুরজ ভাবসব দেখে আমি এমনিই বললাম যে আমি যদি মুসলমান হয়ে যাই কী হবে আমার আজ রসুল্লাহ করিম সাল্লি বললেন তুমি যদি ক্যালিমা পড়ো মুসলমান হয়ে যাও তোমার জীবনের সমস্ত গুনাঘাতাল্লা মাফ করে দেবে আর কি আমার এই যে আমি গোলাম আমার কী হবে অবস্থা রসুল বলেন তুমি গোলাম তোমার এই দেখতে অসুন্দর এগুলোর কোনো বিষয় নাই আমরা মুসলমান তোমাকে বুকে জড়াই আনিব তুমি জান্ তোমার এই দুর্গন্ধ এটা সুগন্ধিক রূপান্তরিত হয়ে যাবে জান্নাতের সুগন্ধি পাবা এগুলো বলার সাথে সাথে তার দিল নরম হয়ে গেছে তো বলছেন তো রসুল মুসলমান বানায় নি স্যার তো বলে আমাকে আমল দেন কাজ দেন তো প্রথম কাজ হচ্ছে ওই বকরিগুলো যেগুলো ইয়াহুদিদের এগুলো আগে দি আস এখন তো একটু দুশ্মনী হইলে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট সিল সিলগালা করে আছে না শীস করে তার মাল যা আছে সব শেষ আর পাইবা না কি হ্যাঁ তোমার সব সম্পদ এখন আমাদের সঙ্গে দু সম্পদ হাতে কিন্তু এটার জিম্মাদার এমন একজন মুসলমান যে নতুন মুসলমান তাকে বলছেন রসুল তোমার প্রথম জিম্মাদারি হচ্ছে এই হকগুলো যাদের তাদেরকে পৌঁছে দিয়ে আস তিনি আসা এখন তার নামাজের সময় না যে তোমাকে আমি নামাজের হুকুম করব এখন রোজার সময় না রোজার হুকুম করব। হজের সময় না যে হজের কথা বলব এখন আমল যেটা চলতেছে ওইটাই শরিক হয়ে যাবে কোন জেহাদ শরিক হয়ে যাবে বাস ওই সাহাবি তো জেহাদ করছেন জেহাদ করে শাহাদাত বরণ করছেন কিন্তু মুসলমানরা তো তাকে কেউ চিনে না ওই দু একজন সামনে যারা ছিল তারাই দেখছে। তো এক জায়গায় একটা লাশ পরে আছে এটাকে কেউ চিনতেছে না এই লোককে কেউ চিনে না রসুল্লি করিম সাল্লা সাল্লাম কি এখানে জট লা কেন রসো একটা লাশ পরে আছে এই লাশ আমরা কেউ চিনতেছি না আহা রসুল করিম সাল্লা দেখলেন এইটা আমার সেই সাহাবি যে একটু আগে মুসলমান রসুল বললেন তোমরা আমরা আমি দেখতেছি তার মধ্যে জান্নাতের যে নূর তার চার মধ্যে চমকাইতেছে শরীর থেকে যে সুগন্ধি বের হইতেছে এটা তোমরা টের পাইতেসো আমি টের পাইতেছি জিন্দগিতে এক অক্ত নামাজ সে পড়ে নাই অথচ জান্নাত পাওয়া গেল কেন আরে এটা তো নামাজ জিন্দগিতে পড়ে নাই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহ তার জিন্দগির সব মাফ করে দিছে আল্লাহ পান্দার সব মাস করে দিতে পারে। আপনার সারা জিন্দিক তা আল্লাহ বাতিল করে দিতে পারে। সব বাতিল করে দিতে পারে ওই যে মুফতি তকি উসমানী দাহমদার চমৎকার একটা কথা বলছেন যে এক ব্যক্তি হস করছেন বহুবার বহুবার হস করছেন তো বহু মানুষ তো আসেন মানুষ তাকে হাজি বলে কয়বার হস মানুষ জানুক এটা তার দিলের একটা না। তো বলতেছেন যে মেহমান আসছে ঘরে তো তিনি বলতেছেন যে আমার এই যে পাঁচ নম্বর যে হজ ওই হজের যে একটা নামাজ আছে ওই জায়নামাজটা নিয়ে আসুন মেহমান আসছে মেহমানের নামাজ পড়াই দিবে পাঁচ নম্বর হজের নামাজ। তো মুস্তিদি ওসমানী সাহেব বলেন যে যে ভাই বাক্য একটাই পাঁচ নম্বর হজের নামাজ। কিন্তু এই একটা বাক্য দিয়েছে তার জীবনের পাঁচটা হজকে বরবাদ করে দিল এই পাঁচটা হজের স্বভাব তার আমল না থেকে আল্লাহ তালা কেটে কারণ তার ওর পাশ সে সবটাই এখন দেখাইলো তার ওটার মধ্যে রিয়া ছিল রিয়া রিয়া দ্বারা আমল তো কবুল হবে না বরং উল্টা তার আমল নামায় গুণা আল্লাহ তালা লিখে তো আমার আপনার জিন্দগির সমস্ত আমল আল্লাহ তালা ইচ্ছা করলে আমার সামান্য উল্টা পাল্টা কথার কারণে বাতিল করে দিতে পারে কিন্তু এই এই আখলাগুলো এই আমলগুলো যে মানুষের সহযোগিতায় আগে আসা হ্যাঁ হাতিম তাইয়ের নাম শুনছেন আপনারা হাতিম তাই নাম শুনছেন না মুসলমান ছিলেন না তার মেয়ে গ্রেফতার হয়েছে রসুল করিম সাল্লাম যখন জানলেন এটা হাতিমতাই এর মেয়ে রসুল করিম সাল্লাহাম তাকে স্পেশাল ইজ্জত দেওয়ার জন্য সাহাবা এখানকে হুকুম করছে কেন এটা যে তার বাবা যদিও মুসলমান হয় নাই কিন্তু সে এমন অনেক কাজ করছে যেগুলো জনসেবামূলক ছিল মানুষের উপকার এর মধ্যে সে তার জীবনটা বিলাইছে এটা একটা মহান কাজ সে করছে এমন কবুল না করলেও অন্তত দুনিয়ায় তাকে সম্মান দেখাইত ও ভাই কী বুঝলেন নামাজ দিয়ে এই জাননাতে চলে যাবেন না এই বড়ো বড় জুব্বা পইয়ে এই চলে যাবেন তাহা যুদ্ধের আমলের খবর মানুষের কাছে পৌঁছাই এই চলে যাবেন আর দিল এত কালো হয়ে থাকবে আপনাকে দেখলে মানুষ ভয় পাবে এটা জান্নাতির আলামত আল্লাহর কসম খেয়ে বলছে রসুমের হাতির যদি সত্য হয় এই লোক জান্নাতি হইতে পারে না হইতে পারে না অসম্ভব আল্লাহ তাল আমাদের সবাইকে এইরকম নিকৃষ্ট আখ লাখ থেকে হেফাজত করেন ও ভাই নামাজ রোজা কম করি বেশি করে এটা বিষয় নয় আমার আখ লাখটা যেন সুন্দর হয় আমার দ্বারা আরেকজন কষ্ট পাইতে পারে এইরকম যেন না হয় আপন বানায়নি আর দিন ওয়ান আরেকজনের মঙ্গল চাওয়া এটাই হচ্ছে দিন আল্লাহ সকলের মন কথা মানসিকতা রকম বানায় দেখ যে আমার দ্বারা আর একজন মানুষ কষ্ট যেন না পায় তার উপকার করতে না পারি তিনি যেন কষ্ট না পান তিনি যেন আমাকে ভয় না পান তিনি যেন দেখলে এটা মনে না করেন যে এই লোকটা দ্বারা আমার ক্ষতি হইতে পারে এটা খুব খতরনাক জিনিস আল্লাহ তালা হেফাজত করেন আমিন ওয়াহুদ্দাউলুলিল্লাহ আলমিন আল্লাহ وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمين وربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عن من سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجب وغلبة الدين وقهر الرجال اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجت ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا وجعلنا من الراشدين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك, نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إذن والغنيمة من كل ذن والفوز بالجنة والنجاة من النار وصل الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما نصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين